পরম করু নাময় ও অসীম দল আল্লাহ নামে শুরু আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে সে ব্যক্তি যে ধাক্কা দেয় এবং উৎসাহিত না অতএব দুর্ভোগ সেসব নামাজির যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর যারা তা লোক দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য বস্তু দেওয়া থেকে বিরত থাকে